মানুত সমাধান ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদানিল্লাহি নাহমাদুহু ওয়া মুদিল্লালা ওয়া মাইয়ুদ ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির শ্রোতা মন্ডলী আমরা আপনাদেরকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা আন্তরিক মোবাদকবাদ আমরা আলোচনা করছি দাওয়াতি কাজে সফলতার স্বরূপ আমরা অনেকেই ভেঙ্গে পড়ি দাওয়াতি কাজের ক্ষেত্রে যে আমার দাওয়াতে মানুষ সাড়া দিচ্ছে না আমরা অনেকেই হতাশায় নিমজ্জিত হই যে লোক সংখ্যা বাড়ছে না এ একটা বড় হতাশা এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পবিত্র কোরআন ও সই হাদিসের অনুসারী হবে কম সংখ্যক লোক আর আল্লাহ চাহি এর মাধ্যমেই বিজয় দান করবেন যেমন আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন ওয়া আলানা জিনাফিল ফিল ও ইউমাইয়া কৌমুল আসাদ আমি দাওয়াতি কাজে কতটুকু সফলতা পেলাম আর কতটুকু পেলাম না এ ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো অজুর বা কোনো হতাশা থাকার কথা নাই কারণ আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে সাহায্য করবেন বিজয় দান করবেন আল্লাহ বলছেন ইত্তাবে ও মা উং সিলাই ই কুমি রবিকুম অত্তাবেহ আউ লিয়া কলি লম্মা তাদাক আল্লাহর পরিষ্কার ঘোষণা যে তোমরা অনুসরণ করো সেই জিনিসের যা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে যা প্রয়ণ করা হয়েছে নাজিল করা হয়েছে তারই অনুসরণ করো অলাহ মিন্দু নিহি আউলিয়া এছাড়া কোনো অলিয়াউলিয়ার অনুসরণ তোমরা করো না এরপরে আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন অলি ইমা তাদুন এই যে নির্দেশ আমি দিলাম একে স্মরণ করবে খুব কম সংখ্যক লোকেরা একে মেনে চলবে কম সংখ্যক লোকেরা শুধু এখানেই নয় সোরা আল আম্বিয়া ২৪ নম্বর আয়তে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন হক অধিকাংশ মানুষই তাদের অধিকাংশ লোকই হক সম্পর্কে জানে না শুধু তাই না। আজকের শেষ যুগের ইতিহাস শেষ যুগের অবস্থা সেটাই বলে রসুল্লাহ সাল্লাম বলছেন বাদা আল ইসলাম ইসলামের সূচনা হয়েছিল অল্প মানুষের মাধ্যমে দিন ইসলাম আবার চলে যাবে অল্প মানুষের মাঝে ফাতু আলিল গুরাবা আর এই অল্প সংখ্যক মানুষদের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ সুতরাং সংখ্যায় কম হোক এটাতে হতাশার কোনো কারণ নেই আমার দাওয়াতে অল্প মানুষ হেদায়াত হচ্ছে এজন্য হতাশার কোনো প্রয়োজন নেই আমার মধ্যে হতাশা আসবে না বরং যদি একজন ব্যক্তিও আমার দাওয়াতে শরিক হয় একজন ব্যক্তিও যদি আমার কাছে চলে আসে আমি পেয়ে যাই তার আমুলটাকে যদি সংশোধন করে তাহলে ওইটাই আমার সফলতা আল্লাহ রব আলমিন বলছেন এই মর্মে দাওয়াতি কাজের সফলতার বিষয়ে আমাদের স্মরণ রাখতে হবে যে যদি একাও হয় তবুও সফল আলী রাজা আলহকে লক্ষ্য করে রসুল্লাহ সাল আলহ্লাম বলেছিলেন নাম আল্লাহ আকবর সুন্দর একটি ফজিলতের কথা রসুল্লাহ সাল আলহিম স্পষ্ট করে দিয়েছেন সুতরাং এখানে হতাশার কিছু কারণ নাই এর পরেও বলবো। যদি কোনো ব্যক্তিও যদি দাওয়াতি কাজে না আসে এর পরেও আমাদেরকে হতাশায় পড়ার প্রয়োজন নেই কারণ যাকে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে যিনি নবী বা রাসুল তার দাওয়াতি পর্যন্ত মানুষ সাড়া দেয়নি তারা তো হতাশায় পড়েননি যার প্রমাণ পাওয়া যায় রাসুল্লাহ সাল আলিহিম বলছেন ওরিজা তলি গেল ওমম আমার কাছে অনেক জাতিকে পেশ করা হলো। তাদেরকে আমি দেখলাম কোনো নবী আমার কাছ থেকে অতিক্রম করলেন মাররা আলী উন্মা রাহত আমার কাছ থেকে একজন নবী অতিক্রম করলেন দেখলাম যে তার সঙ্গে মাত্র দশ জনের একটি দল রয়েছে মাত্র জন ব্যক্তিকে তার নবীয় জীবনে প্রচেষ্টা চালিয়ে সঠিক পথে আনতে পেরেছেন তিনি নবীয়তের জীবনে দাওয়াত দান করে পরিশ্রম করে সময় দিয়ে কষ্ট করে মাত্র দশজন মানুষকে সেই পথে নিয়ে আসতে পেরেছেন একজন নবী আল্লাহ আবার বলছেন আলীগুন মা হুরান আমার কাছ দিয়ে আরো নবী পার হলেন তার সাথে মাত্র দুইজন ব্যক্তি আছেন আবার দেখলাম কোন নবী পার হলেন আমার কাছ থেকে তার সাথে মাত্র একজন উম্মত আছেন সহিমে বর্ণিত নবীকে আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছিলেন এই পৃথিবীতে হক প্রচারের জন্য মানুষকে সৎ পথে আনার জন্য কিন্তু নবী জীবনের রাসুলের জীবনে কঠোর সাধনা সত্ত্বেও তার প্রতি মানুষ কোন অর্থাৎ অল্প সংখ্যক মানুষ তার কথা শুনেছে তার প্রতি ইমান এনেছে আবার কোনো কোনো নবীর সাথে কেউ ছিল না একাই রসুল্লাহ সাল আলিহাসাল্লাম তার সাক্ষী দিচ্ছেন সুন্দরভাবে অধিকাংশ মানুষ অধিকাংশ দায়ীর অবস্থা ছিল এরূপ তাহলে আমি আপনি হতাশাই পড়ব কেন আমার দাওয়াত আমি দিয়েই যাব আমার দাওয়াতে মানুষ আসলেও নেকি পাবো না আসলেও আমি নেকি পাবো এখানে কোনো রকমের কমতি বা আমার দাওয়াতের সফলতার কোনো কমতি বা ঘাটতি হবে না আমি সফলতা পাবই আমি আমার দাওয়াতের ক্ষেত্রে আমি সফল দেখুন না পৃথিবীর ইতিহাসে একজন প্রখ্যাত ব্যক্তি। তিনি সফলতা বাহ্যিক দৃষ্টিতে পাননি কিন্তু তার মতো সফল কে হয়েছেন আল্লাহরাবাহ আলমিন ইব্রাহিম আল্লাহলামকে লক্ষ্য করে বলছেন সৌরা আনহল নাহাল ১২০ নম্বর আয়তে তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না আল্লাহর পক্ষ থেকে সার্টিফাই করলেন রব্বুল আলমিন ইব্রাহিম একা একটি উম্মত ছিলেন অনেক কষ্ট স্বীকার করে देश के विताड़ित निर्तित मानुष सफलता पेन आल्लर पक्ष जो दावा दीते जाब आपनी जो मानुष के बोलें हकर पथे आसार कथा हाथ ना आसते परे एर अर्थ इटनाई सफल होते बर सफल क्या दावा दिए जाब आल्ला चाहिए हिदायत दान कर चाहले करबें ना घाटती हार कथा ना लोकसंख्या कम्य कमी कताशाई निमज्जित हबना सम्मानित दर्शक मंडली संक्षिप्त बिती निरपेरा आलोचन फिर आसबी इनशालाइकुम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 কত কার্যকরী ভাবে কোরআন থেকে হিদাযাত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন মঙ্গলবার রাত এগারোটায় আপন সম্প্রচার বিকেল চারটে বাংলাদেশে পিস টিভি বাংলায় সাল্লু আলহ্লামের মণিমুখার अबू हुरैरा रदलाहू आनू और अबू साइदी रजियाल्ला नबी करीम सल्लाम रोगना चिंता दुख एम फोटे तर शरीर का द्वारा तर गमूह आल्ला माफ करें सही बुखारी सप्तम खंड असुस्थता उध्याय हादिर संख्या অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর না জেনে কিন্তু কিছু গুনা রয়েছে কবিরা চাদা সুফা আনা হওয়া দাল বা করা ছাড়া ক্ষমা করে দেবেন কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরাগুনা বেঁচে থাকতে চানুম আরহামতুল্লাহি সামানিত দর্শক মন্ডলী আমরা আলোচনায় আবার ফিরে আসলাম বলছিলাম ইব্রাহিম সালামের কথা তিনি একা হওয়া সত্ত্বেও তার এত বড় মর্যাদা কেন আল্লাহ রবীন্দ্রিজামা আল বাকারা একশো চব্বিশ নম্বর আয়তে আল্লাহ বলেন আল্লাহ ইব্রাহিম আল্লাহামকে অনেক বিষয়ে পরীক্ষা করলেন অনেক বিপদ বালা মুসিবত ইত্যাদি তার উপর নেমে এসেছে হুন তিনি প্রত্যেকটিতে উত্তীর্ণ হলেন পাশ করলেন অতঃপর আল্লাহ বলেছেন ইনি আমি তোমাকে মানব জাতির ইমাম বানাবো এই সফলতা একা হওয়া সত্ত্বেও তিনি পেয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন তাকে মানব জাতির ইমাম বানিয়ে দিলেন এই জন্যই তো কাল কেয়ামতের মাঠে দেখা যাবে ইব্রাহিম আলাহালাতামকে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম তাকে কাপড় পরিয়ে দিয়ে গোটা বিশ্ব মানব জাতির উপরে ইব্রাহিম আলাহাল্লামকে মর্যাদা দান করবেন মহান রব্বুল্লা আলমিন আর একটি বড় সফলতা আল্লাহর সামনে কথা বলবেন গিয়ে তার পিতা আজারের সুপারিশের জন্য তিনি স্বেচ্ছায় গিয়ে এই আবেদনটা জানাতে পারবেন जातम मर्यादा कख लोक संख्या कम बता निमज्जित हबना क्ज हम हक पथे सठिक पथे दावत दीते थो दावत कख पीछे सर आसब ना एखे और एक कथा बला उचित धारणा चालू अच्छे दस जेखने खुदा से এই কথাটি সর্বৈবই মিথ্যা কথা সংখ্যায় বাড়তে হবে এমনটা নয় ওরা হকটা খুঁজে বের করতে হবে যদি একা একাকিও হই এই মিথ্যা কথা চালু থাকার কারণে অনেকেই আমরা বলে থাকি যে লোকসংখ্যা তাদের কম তারা হক বুঝে না তারা কিছু করেও না ইত্যাদি কথা বলার কারণে একজন দায়ী এবং একজন হকের অনুসারী ব্যক্তি যিনি হককে মেনে চলতে চায় তিনি তখন হতাশায় নিমজ্জিত হন দেখুন রসুল বলছেন একটা বলছেন যে আমার উন্মতের তেহাত্তরটি দলের বাহাত্তরটি যাবে যাহার নামে একটি যাবে জান্নাতে ওয়াহিয়াল আহ আর সেইটাই হলো জামাত এই জামাত বা দল বলতে আমরা যেটা বুঝতে চাই সেটা হলো যাদের সংখ্যা অনেক বেশি কখনোই না শুনে রাখো নিশ্চয় জামাত তো তাকেই বলে যা হকের সাথে মিল রয়েছে যদিও তুমি ওই জামাতের দাওয়াত দিয়ে বুদ্ধি খাটিয়ে অনেক কষ্ট করে একজন মানুষকেও সে পথে আনতে পারেনি তার প্রতি ইমাননি তাই বলে কি বলবো তিনি সফল নন অবশ্যই তিনি সফল তিনি নবী একজন সফল আমার দাওয়াতি কাজে এই হকের পথে যদি একজন ব্যক্তি আসে তবুও সফল না আসলে তবুও সফল একজন দায়ী কখনো তার দাওয়াতের ক্ষেত্রে বিফলে যায় না তার কষ্টটা বেকার হয়ে যায় না এবারে মাসুদ সুন্দর ব্যাখ্যা দিয়ে দিলেন সম্মানিত দর্শক মন্ডলী মানবতাকে আহ্বান জানাতে চাই হকের পথে আমি টিকে থাকবো যদি একাকে হই গোটা বিশ্বে কোনো মানুষ হককে মেনে চলছে না আমি যদি একাই মেনে চলি সেটাই হলো হক জামাত সেটাই হলো জান্নাতি জামাত সেটা মনে রেখে দেবো ইনশাআল্লাহ তখন আমার মধ্যে কোনো হতাশা জন্মাবে না হতাশা আসবে না আসার কথাই না আজকে অসংখ্য মানুষ রয়েছে অসংখ্য মানুষ যারা হক পথে চলছে না এরই মাঝে কিছু মানুষ রয়েছে হকের দিকে দাওয়াত দিচ্ছে এবং তিনি হকের অনুসারে আল্লাহ রব্বুল আলম বলছেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা কার যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং নিজে আমলে সলেহ সত আমল করে এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এখানে একটা জিনিস প্রমাণিত হয়শার কোন কারণ থাকতে পারে না আমি হতাশাই পড়ব না বরং মনে করতে হবে আমি হলাম শ্রেষ্ঠ ব্যক্তি অমান আহসান দা আইল আল্লাহ এই আয়াতের আলোকে বলবো আল্লাহর পথে আমি চলছি আমার মধ্যে কোন হতাশা থাকতে পারে না হতাশা নেই ছিলেন তাহলে দীর্ঘ সাড়ে নয় শত বৎসর মানুষকে দাওয়াত দিয়ে শেষ পড়ন্ত বয়সে উপনীত হয়েছেন তখন পর্যন্ত তার সংখ্যা সঠিক সংখ্যাও বলছেন আটত্রিশ কেউ বলছেন কেউ আশি জনের মতন সাড়ে নয় পথে বছর দিয়ে তিনি মাত্র সংখ্যায় পেলেন আশি জন তাহলে কি বলবো তিনি প্রশ্নই আসে না নবী হিসাবে সফল অথচ তার উপরে কত অত্যাচার এসেছে কত নির্যাতন এসেছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা হক মানতে গিয়ে আল্লাহর পথে টিকে থাকতে গিয়ে আমি কখনোই হতাশায় নিমজ্জিত হব না সংখ্যা কম হওয়ার কারণে আমি যার দাওয়াতি কাজ করব না পিছনে চলে আসব এর কোনো কারণ নেই শুধু তাই নয় অধিকাংশ নবী পৃথিবী এসেছেন যাদের কথা খুব কম মানুষই শ্রবণ করেছেন আমি দেখব প্রথমত আমি হকের উপরে চলছি কিনা হকটাকে মেনে চলছি কিনা সেটা আমার দেখার বিষয় যদি হক না মেনে চলি হকটা যদি আমি না পেয়ে যাই তাহলে আমার জন্য বিপদ সামনে অপেক্ষা করছে অধিক এমনটা নয় আমাকে দেখতে হবে আমি হক পথে আছি কিনা এবারে মাসুদের কলটি আমাদের স্মরণ রাখতে হবে তিনি বলছেন এই মর্মে তো জামাত তো সেটাই দল তো সেটাই যেটা হকের সাথে মিল রয়েছে ঐকুদা যদিও বা ওই জামাতের ওই দলের সংখ্যা মাত্র একজন আমি একাই থাকবো তবে হকের উপরে টিকে থাকব। সম্মানিত দর্শক মন্ডলী দাওয়াতি কাজের ক্ষেত্রে আমি আর দিক আলোচনা করতে চাই সেটা হলো অনেকের উপরে পরীক্ষা নেমে আসে বিপদ মুসিবত নেমে আসে এটা আমাদের জানার কথা তখন মনে করি হয়তোবা আল্লাহ রব্বুল আলমিন আমার দাওয়াত কবুল করছেন না আল্লাহ রব্বুল আলমিন হয়তোবা আমাকে পছন্দ করছেন না কিন্তু এখানে স্মরণ রাখতে হবে যে প্রত্যেক দায়ী এবং হক দাওয়াতের অনুসারে বিপদগ্রস্ত হবেন দেখা যায় আমি দাওয়াতি কাজ করছি করতে করতে হঠাৎ করে আমি হয় অসুস্থ হয়ে গেলাম অথবা আমার দাওয়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হলো এখানে মনে রাখতে হবে বিপদ আমার উপরে আসতেই পারে এবং বিপদকে আমাকে মেনে নিতেই হবে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন বলছেন যে বিপদটা পরীক্ষা দায়ীকে মনে করতে হবে যে বিপদ আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষাটা আসে সে পরীক্ষাটা বিপদটা দুই ধরনের হতে পারে হয় আল্লাহ রাব্বুল্লা আলমিন আমাকে পরীক্ষা করে আমাকে যাচাই বাসাই করে সুন্দর পথে নিয়ে আসার জন্য পরীক্ষা আমার উপরে ফেলে দেন অথবা মূলত পরীক্ষা অনুরপ ভাবে যারা আল্লাহর রাস্তায় কাজ করবেন তাদের উপরে যদি বিপদ নেমে আসে সেই বিপদটা হবে পরীক্ষা প্রত্যেক নবির আসলকে আল্লাহরাবুল আলমিন পরীক্ষা করেছেন আমাদের পরীক্ষা করবেন আমরা পরীক্ষা থেকে কখনো মুক্তি পাবো না মুক্ত হতে পারব না আল্লাহরাবুল আলমিন বহু স্থানে এই পরীক্ষার স্বরূপটি বিশ্লেষণ করেছেন আর আল্লাহ তো প্রতিটি মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন সুতরাং বিপদ যখনি নেমে আসবে তখনই ভাবব না এটা যে হয়তোবা আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়েছেন আবার কোনো অনুসারী যারা হক মেনে চলি তারাও ভাববো না যে হয়তোবা আল্লাহরবুল আলমিন আমার এই কাজটাকে পছন্দ করছেন না হয়তো আল্লাহ আমার উপর অসন্তুষ্ট এটা না ভেবে ভাবতে হবে দুইটি জিনিস এটা আল্লাহ আমার উপর একটা পরীক্ষা স্বরূপ দিয়েছেন অথবা আল্লাহ আমার এই বিপদ চাপিয়েছেন হয়তো এর মাধ্যমে আমাকে সঠিক পথটা দেখিয়ে দিবেন পাপ মুক্ত করবেন আমাকে তখন আমাকে এটা মনে করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী যদি এটা মনে করি তাহলে আমার মধ্যে যা পরীক্ষাটা ছিল আসলেই উত্তীর্ণ হওয়ার মত নয় কিন্তু আল্লাহর্ব আলমিন নিজেই সাক্ষ্যে দিচ্ছেন ওয়া ইতালা হ এব্রাহিম সালামকে তার প্রভু অনেক পরীক্ষায় ফেললেন কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন তার জীবনে যতটা পরীক্ষা নেমে এসেছে বিশেষ করে নবীর আসলদের উপরে যে পরীক্ষা নেমে এসেছে বিপদ নেমে এসেছে এই পরীক্ষায় বিপদে তারা উত্তীর্ণ হওয়ার কারণেই তারা উত্তীর্ণ হতে পারার কারণেই তারা পৃথিবীতে সফল সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সংখ্যায় কম হওয়ার কারণে কখনো হতাশায় নিমজ্জিত হব না অনুরূপভাবে আমি দাওয়াতি কাজ করতে গিয়ে আমার উপরে যখন মুসিবত আসবে বা যারা আমরা হকের অনুসারী তাদের উপরে যখন মুসিবত আসবে তখন আমরা মনে করবো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে বিকল্প কোনো পথ আমার কাছে নেই তখনই আল্লাহ আমার উপরে রহম করবেন আমি দাবাতি কাজে সফল হব এবং আল্লাহ আমাকে অসংখ্য নিকিদান করবেন যেমনটি ঘটেছে যুগে যুগে নবীর আসেলদের উপরে ঘটেছে প্রকৃত দায়ীদের উপরে মহাদ্দেশলামায় কেরামের উপরে তারপরে যুগে যুগে বড়ো বড়ো মনীষীদের উপরে এই কাজ ঘটে গেছে আমরা লক্ষ্য রাখব সর্বদাই ধৈর্য ধারণ করে সংখ্যায় অল্প হলেও ধারণ করে এগিয়ে যাবো আল্লাহ রব আলিন আমাদের সেই তফিক দান করুন আমিনা আসসালাম আলাইকুম আরহাম International School. Welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Malikul Qudus, al-Salamu al-Mu'minul M-U-S-L-I-M, I'm so blessed to be with So best to be with them I don't know about you, I know about me যাওয়ার শুধু একটি রাস্তা যে রাস্তা মোহান আল্লাহ পছন্দ সেই বদরুদ্দু জান্ন যার উপর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 प्रति शनिवार संधारे पांच ट्रचार सकाल साढ़े दस टाय बांगला देलाय